اش ہوا اجتاز السماء جللا فازيد اس راب الورم جمالا واللون الحمد لله على رسول الله بعد اعوذ بالله من الشيطان الرحمن الرحيم محمد رسول الله والذي ما هو الكفار رحمه بينهم تراهم ركعا سجدا يبدغون فضلا من الله سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار আল্লাহ পুরা পৃথিবীর কায়া পরিবর্তন করবেন তো যাদের মাধ্যমে পুরা পৃথিবীর অবয়বটা পরিবর্তন হবে তাদেরকেও রসুল সাল্লাম পুরা পরিবর্তন করে ফেলেছিলেন जाहलियत सदस्य रही है पूरा सोना चरित नियम जे जर मध्यम बड़ एक विप्लब साधित हो तीवन मध्य की आस বিপ্লব আর নিজের মধ্যে বিপ্লব তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আবার তার দ্বারাও পুরা পৃথিবীর মধ্যে বিপ্লব হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে ঘড়ির কাটা কি হয় জানা ছোট্ট একটা কি করে ছোট্ট একটা চাকা লাভ দেয় না সেটার ধাক্কা ডাবার লাগে ঘড়ির নজামটা চলে প্রথম ছোট্ট এক জায়গায় মধ্যে একটা কি লাগে ধাক্কা লাগে ঘটনা কতটুকু সত্য বা মিথ্যা বুজুগ দের কি আছে মুজাদুদী আলফে রহমতুল্ল সম্পর্কে একটা ঘটনা যে তার সমসম ছিলেন যে আমার পরে তোমরা মুজাদুদ্দী আলফেসানের স্মরণাপন্ন হবে মুজাদ বাকি বিল্লার ইন্তেকালের পরে তার এক মুরিদ দ্দ আল কাছে এসে এই কথা বলছে যে আমাদেরকে তো আমাদের পীর আপনার স্মরণাপন্ন হওয়ার জন্য নির্দেশ দিয়ে গেছেন তা আপনার কাছে আলফিসানি রহমতুল্লাহ আল্লাহ বলছেন যে আমার কাছে কি উপদেশ আছে আমার কাছে আছে শুধু সুন্নতের তালিম তাছাড়া বলতে যে আজগুবি অনেক এতটুকুই বলেছেন যে আমার কাছে আছে শুধু কিসের তালিম শূন্যতের তালিম তা আসলে তাদের কথাগুলো তো তেমনই আমাদের মতো বেশি কথা বলিয়া তো তারা না যতটুকু বলেছেন একেবারে হাকিকত বলেছেন স্রোতা যিনি ছিলেন মুজাদ এতটুকু কথাই তার দিলের মধ্যে আঘাত লাগছে এতটুকু শোনার দ্বারা তো তিনি কেঁপে ওঠার কারণে ওখানে যে জমি আছে এটাও কি উঠছে কেপে উঠছে আর এর ফলে দেখা গেছে যে আশেপাশে বিশাল অঞ্চল কাঁপতেছে যে আমার মিসওয়াক টা কি করো নিয়ে আস মিসওয়াক নিয়ে আসছে আনার পর এডে জমিনের মধ্যে কি করছেন রাখছেন রাখার পরে সব স্থির হয়ে গেছে ওই লোকের অবস্থা স্বাভাবিক হইছে আর জমিনের মধ্যে যে দেখো আমি একটা কথা তোমাকে বলেছি আর এটা তোমার দিলের বাস্তবে রেখাপাত করেছে দাগ কাটছে তুমি এর দ্বারা প্রভাবিত হয়েছ কেঁপে আর তোমার কাপার সম্মানার্থে আল্লাহ তোমার দ্বারা এই কারামতটা প্রকাশ করছেন যে জমিনো কাকতে শুরু করছে জমিনো কি পাবে আমার হাতে প্রকাশ পাবে আমি যদি দোয়া করি বাস্তবে যদি আমি দোয়া করি আর এই মুর্দাগুলি যদি কি হয় জিন্দা হয়ে যায় তাইলে এই যে একটা কারামত হবে সেই কারামত আর এখন যে তোমার একটা কারামত প্রকাশ পাইল এই কারামত এমন হাজার ও কারামত একটা শুধু দুপুরে একটু সামান্য সময় কি করা কাইলোলা করা সামান্য সময় কি করা শূন্যতের নিয়ত একটু কাইলোলা করা এটা এই ধরনের হাজার ও কারামতের চেয়ে কি শ্রেষ্ঠ বর্তমানে আমরা এসলা এইগুলি বুঝি এই সমস্ত সবচেয়ে বড় কারামত হলো কিসের মধ্যে শরীয়ত মানার মধ্যে কি মানার মধ্যে শরীয়ত মানার মধ্যে হলো সবচেয়ে বড় কারামত এর চেয়ে বড় কারামত আর কোন বিষয়ের মধ্যে কি নাই ইন্ন আকর মানে মানুষের দৃষ্টি আকর্ষণ আকৃষ্ট হওয়ার মতো আমল তার মধ্যে না পাওয়া গেলেও আর কেউ যখন সুন্নতির উপর এত সাথে থাকে দৃষ্টি আকর্ষণের মতো তার মধ্যে স্বাভাবিক কিছু দেখা যায় না কিছু কি করা যায় না দেখা যায় না সুন্নতের উপর ছিলেন না আর মানুষ কিন্তু আবার কি প্রিয় হয় একটু জাঁকজমক একটু জৌলস একটু হৈহল্ল একটু চাকচিক প্রিয় হয় এটা মানুষের একটা কি তবিও কি পরিমান আমল করে কি পরিমান আমল জানি রসুল সাম করে তাই রসুলের মানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি মর্যাদা এই অনুভূতিটা তো কি আছে ঠিক আছে সেই অনুভূতির আলোকে রসুলের দ্বারা চার পাঁচটা হজ করেন মানে এই ধরনের আগুবি কোন একটা কল্পনা হয়তো তাদের দিলে কি ছিল অথবা এত স্বাভাবিক কোনো কল্পনা হয়তো ছিল তারা বাড়িতে আসছেন মানে সিদ্দিকার রসোল্লার আমলের বিবরণ গুলো দিয়েছেন যে এই রসম করেন রাত্রে ঘুমিয়ে যাওয়া থাকেন আবার শেষ সাথে উঠে কি করেন তাহত করেন এইভাবে জীবনটা পরিচালনা করেন তাদের কাছে অল্প মনে হলো কি মনে হয়েছে অল্প মনে হয়েছে সাহাবাহিকার রসুন সোলের ব্যাপারে অল্প আমলের একটা ধারণা পোষণ করবে যে তিনি অল্প আমল এইটা তো আবার এক ধরনের কি আমরা বাহ্যিকভাবে অল্প ভাবতেছি এটাই তো কি বেশি কারণ রসামের আগে পরে সব গুণা মাফ তিনি যদি কোনো আমল নাও করেন কোনো কি নাই সহজ ক্ষতি নেই আমাদের কি করতে হবে কাজ করতে হবে আনা ফালা নিসা আমি কোনো মহিলার বিবাহ করব না মহিলার করবো না বিবাহই না। আর আরেকজন বলতেছে আমি কি করব না করতে করতে করতে করতে একদিন কি নিজে বিলীন হয়ে যাবো আরেকজন কি বলছে আমি কি করব না কোন মজাদার খাবার কি করব না খাবো না হ্যাঁ আসো আসু রোজা রাখবো আর আমি কি করবো না রোজা ছাড়বো না কখনো সব সময় রোজা রাখতে থাকবে এমন মানে বেশি কঠোরতার একটা প্রতিজ্ঞা নিয়ে তারা বেরিয়ে গেছেন রসাম আসছেন এসে শুনছেন যে তারা এই কি করছে সংকল্প করছে রসাম তাদেরকে ডাকাইছেন ডাকায় কি বলছেন আর সেই হিসাবে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি কারণ যে জানে সেই তো ভয় করে একটা শুধু বাচ্চা ওরে মাইকের সামনে নিয়ে দেন ও কোন ভয় নাই চিল্লিতে আছে কান্ত আছে হই হুল্ল করতে করতে আছে কত হাজার মানুষ কত লাখ মানুষ সামনে আছে তাদের ব্যাপারে লাখ লাখ মানুষের সামনে আমি কি বলবো কিনা বলবো কি হয় একটা সে একটা অস্থিরতার মধ্যে একটা দুদলতার মধ্যে পরে কিন্তু ওই বাচ্চার কি নাই ভয় কারণ বাচ্চার কি নাই ইলিম নেই জানা নাই কি সেহেতু কি আছে আল্লাহ বেশি জানবে সে যত বেশি কি করবে বয় করবে আমি সবচেয়ে বেশি জানি আর আমি সবচেয়ে বেশি কি করি বয় করি তা আমার কাজগুলো সেই ভয়ের তাকা যা অনুযায়ী কি পাইতেছে প্রকাশ পাইতেছে আমি যে কাজগুলো করতেছি সেইগুলি হলো কি মানে আল্লাহ তালার সানের সবচেয়ে বেশি মুহাফে আল্লাহর কারো দ্বারা হইতে পারে না আমার জীবনের চলার অবস্থাটা কি আমি বিবাহ করেছি আবার বিবাহ করেছি এটা তো ইয়া একেবারে প্রকাশ্য বিষয় আবার আমি রোজা রাখিও নকল রোজা আবার কি করি ছাড়িও রাত্রে নামাজে দাঁড়াই আবার আমি ঘুমাইও এই গুলো হলো কি আমার শূন্য থেকে বের হয়ে সে আমার দলের অন্তর্ভুক্ত না এই শূন্যতের স্বাভাবিক একটা স্বভাব হইলো এটা যে এর কি কমচিক চাকচিক আকর্ষণ সেই জৌলুস নগদ সেই হৈহুল্লুর ফুল ফুরফুরানি আর যেই পরিমাণ বেদাতের দিকে ধাবিত হবে সেই পরিমাণ এই নগতেই এই চাকর হৈহুল্লুর জমজমাট এই বিষয়গুলি কি করবে আর আর অনেকে এই শূন্যতের এত দালের পট্টা সাহা দেয় এই নগতেই এই জন্য চাকচিক্যর জন্য বেশি জমজমাট বানায় ফেলার জন্য এই কাজটা অনেকেই করে শরীয়তের ক্ষেত্রেও আল্লাহ মানসুস হুকুম দিয়ে দিচ্ছেন একটা এটার মধ্যে নগদ কোন ফল পাওয়ার কি দেখা যাইতেছে না এমন কোন উৎসাহ পাওয়ার কিছু দেখা যাইতেছে না এই জন্য এই হুকুম বাদ দিয়ে মন করা বিভিন্ন আছে চাকটিক আছে জৌলুস আছে এইগুলির পিছনে ছুটতেছি বাস্তবে এই কারছে অনেকেই চায় যে দিন প্রতিষ্ঠা করবো কি করব দিন প্রতিষ্ঠা করবো কিন্তু দিন প্রতিষ্ঠা আমি যে কইরা যাইতে পারছি এটা মানুষের দেখত হইব আমি নিবৃতে একেবারে নির্জনে তিলে তিলে ধুকে ধুকে দিনের জন্য আমি শেষ হয়ে গেলাম আর কেউ দেখলো না তো দিন প্রতিষ্ঠা হওয়ার দ্বারা লাভ কি হুকুমত প্রতিষ্ঠা হইলো কিন্তু আমার দ্বারা হইলো না দরকার আছে কার দ্বারা হইল না আমার দ্বারা হইলো না এটা কোন দরকার আছে আমাদের রুচি হয়ে গেছে একটা এমন যে আমি নিজে কি হইতে হবে ফুটতে হবে আমাকে মানুষের দেখতে হবে আর সেই কাজগুলি করব যে কাজে মানুষের কি আছে আগ্রহ আছে দলিলগতভাবে আল্লাহ হুকুম হিসাবে কোনটার মর্যাদা কতটুকু কোনটা কোন স্তরে এটা দেখা আমাদের তত বেশি আমরা কি মনে করি না জরুরি মনে করি না এই রূপটা আমাদের সবার ভিতরেই বিদ্যমান আছে তা আসলে শরীয়ত কি নাম না যে যতটুকু নিজের বিলীন করে দিতে পারবে শরীয়তের জন্য অনেক এমন ব্যক্তি আছে যে জীর্ণ শীর্ণ অবস্থা চুল উস্কু খুশকু তার যদি আল্লাহর নামে কসম খেয়ে বসে লা আল্লাহ তাল্লাহ তার কসম বিমুখ করেন না তার এটা কি করে দেন পুরা করে দেন জাহিরি ভাবে তাকে কেউ কি করে না চিনে না যে এক ব্যক্তি তাকে আব্দুদ্দিরহাম দীর্হামের গুলাম আব্দুল খামা কিছের গুলাম চাদরের গুলাম তারপর যদি কোন আব্দুল খাবি হালুয়ার গুলাম কারণ চাদরের গুলাম এর হালুয়ার কি বেশি এখন এই আব্দুল হবে বা দিতে হবে আমাকে ফুলের তোড়া দিয়ে না চাইতে হবে এই দিনের কাজগুলি আমি করবো পরে রসম কি বলতেছেন এই হাদিসের শেষ অংশ তু বা সুসংবাদ হলো সেই বন্দার জন্য আর যদি তার অগ্রগামী বাহিনীর মধ্যে রাখা হয় সেখানেই জান দেওয়ার জন্য কি চলে যায় নিজের রায় দিয়া জন্য পিছনে হঠেন কোন কোনো না আবার ঝুকির কাজের থেকে নিজেরা কি করে না ফিরা তার জন্য এই মেনে যেমন কারো কাছে যদি যাওয়ার জন্য অনুমতি চায় কারো বাড়িতে যদি ঢোকার জন্য অনুমতি চায় এরে অবজ্ঞা করে তার কোনো ওয়েট নাই মনে করে তারে তার একে দেয় না অনুমতি দেয় না দুনিয়ার মানুষের কাছে এমন এমন ধরনের সে তার সুপারিশ হালত হয়েছে বড় সুসংবাদ তার জন্য এটাকে রস্লা এই অবস্থাটাকে কি জানাইতেছেন প্রসংহা করতেছেন এই অবস্থাটা মানুষে জানলো না জানলো মানুষের কাছে আমি বিকশিত হইতে পারলাম না এইভাবে মিটে গেলাম এই যে একটা লক্ষ্য এটা কিন্তু আসলে ভুল বরং যে যত বেশি নির্বৃতে মানুষের না জানা অবস্থায় সঠিক দিনের কাজ করে চলে যেতে পারবে আল্লাহর কাছে তার মর্যাদাটা কি হবে সেই পরিমাণ বেশি হবে সেই পরিমাণ কি হবে যত বেশি নিজের এই প্রকাশ এবং বিকাশ সারা নিজেরা মিটাই দেওয়া যাবে তত বেশি সে বড় মর্যাদাশীল হয়ে যাবে সাংঘর্ষিক না বোঝাটা সহজ এই জন্য বলতেছি হাদিসটা হইল যেটা আপনারা শুনছেন আল্লাহ জমিন আসমান কি করছে সৃষ্টি করছে তখন এই জমিন কাঁদতে শুরু করছে তখন আল্লাহ তালা এর মধ্যে পাহাড় স্থাপন করছেন তো জমিনের প্রকম্পন কি হয়েছে বন্ধ হয়েছে ফেরেজ তারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন আয় আল্লাহ পাহাড়ে তো শক্তিশালী যে জমিনের প্রকম্পনের কারণে কি হয়ে গেল বন্ধ হয়ে গেল পাহাড়ের চেয়ে শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে আল্লাহ তালা বলছেন যে হ্যাঁ আছে কোন ফেরেস্তারা এই প্রশ্ন করবো যে এই ফেরেস্তারা শুধু দুনিয়া সম্পর্কে জানে এরাই তো করবো আর সবকিছু সম্পর্কে যারা জানে এরা করবো এই প্রশ্ন এই প্রকারের বেশ তার প্রশ্ন করেছিল পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী সৃষ্টি আছে সেটা কি লোহা লোহা এত শক্তিশালী লোহার চেয়ে শক্তিশালী বস্তু আছে আছে আগুন আগুন এত শক্তিশালী জমিনের চেয়ে পাহাড়ের চেয়ে লোহার চেয়ে এর চেয়েও শক্তিশালী কোনো জিনিস আছে আছে? কি পানি পানি এত শক্তিশালী এর চেয়ে শক্তিশালী বস্তু আর আছে আরো শক্তিশালী বস্তু আছে সেটা কি হাওয়া হাওয়া এত শক্তিশালী কি আছে হাতে সবকা করেছে এমন গোপন করা করছে তার বাম হাতেও টের পায়নি যে আমার বিষয়টা কেউ জানতেই না পারো আমরা তো কিছুটা এই ধরনের কাজ করতে চাই কমপক্ষে আমার বিষয়টা জানো জানলে তো আমি যে ভালো এটা মানুষে জানবে আর আমি ভালো এটা জানলে মানুষ আমার অনুসরণ করবে এর দ্বারা মানুষের হাতে পাবে জড়িয়া হওয়ার জন্য নিজেরা আমি প্রকাশ করতে চাইতেছি বড় বানাইতে চাইতেছি শৈতানের একটা সূক্ষ্ম ধোকা নিজের নষ্ট করে দিয়া মানুষের হেদায়তের সিলা বানাইতেছে আল্লাহর জন্য তুমি কাজ করে ফেলবে এরপরে আল্লাহ তালা যদি তোমার দিনের জন্য এমন ফায়দামান বানায় যাবে যে পৃথিবীর লাখ লাখ মানুষ হয়ে যাবে উপকৃত হয়ে যাবে তুমি কে সমস্যা নেই তোমার ইয়ার্লা আনহা তিনি যখন ছবি দিয়েছেন তার সাহায্যের দ্বারা নগদ উনি কি পেয়েছেন আর সেই সময় কি নামি কিন্তু যে একটা জজবা যে একটা স্বর যে একটা কিন্তু চিরদিন তার দ্বারা এই একটা জজ্বা মানুষে পাবে না যে বাতেলের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে এইভাবে দাঁড়ানো জুলুমকে প্রতিহত করা এইভাবে নিজেকে উজাড় করে দেওয়া কিছু না পায়া কেমত পর্যন্ত এর দ্বারা উপকৃত হতে আব্দুল্লা সেই কি সেই যে কি বলেছে সেই সময় বাচ্চাকে বিভিন্ন ভাবে কি করতে পারো নাই মারতে পারো নাই যদি আমার তুমি আমাকে তীর নিক্ষেপ করো আমি কি হয়ে যাব মরে যাব সে তো আসলে মরে গেছে কিন্তু তার দ্বারা উপকারটা ঘিরছে হাজার হাজার মানুষ কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে সে সে জীবন তার তো চলে গেছে ওই সময় তো তার সম্মান হওয়ার না সম্মান সময় নেই কি করা সরিয়েতের এই কাম্য কাজের উপর যদি আমি থাকি তাহলে এটা শরীয়তের হুকুম পালন হইলো এটাকে আমার নিজের জন্য বানানো এবং পুরা পৃথিবীর জন্য বানানো এটা দায়িত্বকার আল্লাহ আল্লাহ্মিনা এরপরে আরেকজনের সাথে প্রতিযোগিতা আরেকজনের নিন্দা করিয়া আরেকজনের অবজ্ঞা করিয়া তুচ্ছ বানাইয়া আমি নিজে উপরে ওঠার কি নাই প্রয়োজন নাই এই প্রবণতা যেগুলি এইগুলি দ্বারা দেখা যাবে তার আসলে মূল পুজি নেই মূল কি নাই হাজার আসলে কি ভিতরে কিছু নাই এই জন্য যতটুকুই হয় যদি একেবারে কার জন্য হয় হালেস আল্লাহর জন্য হয় যে আমি শুধু আল্লাহর জন্যই করতেছি আমি এটা দেখাইতে চাই শুধু কারে আল্লাহরে আর কাউকে আমি দেখাইতে চাই না কেউ দেখার প্রয়োজন নাই এই হালতটা যদি থাকে দেখা যাবে যে কোন কাজেই কারোর সাথে তার ইনশাল্লাহ টক্কর বাজবে না এরিশারেশি হিংসা এগুলি বাঁচবে না এর দ্বারা হবে না তার দ্বারা কি হবে না সুরকা হবে না আল্লাহ তুমি তোমার দিনকে খালেস বানিয়ে ফেলো অল্প আমল কি হবে যথেষ্ট হবে বিশাল কিছু একটা অমুক অমুক বড় ছিল অমুক বড় মহাদেশ ছিল অমুক বড় এত বড় সেই খেলা দিয়েছিল এত এত লাখ লাখ মাদ্রাসা করে গেছে কিন্তু নিজের ভিতরে কি ছিল কোন কুটিলতা বা কোনো ধরনের নিয়তের গর্বরী বা কোন ধরনের কি ছিল অন্য কোন আমলের হাজের ছিল এই সুনামের দ্বারা তার কি লাভ তার কোন লাভ আছে এটা হইতে পারে যে তার দ্বারা এইভাবে মানুষ রুবা কি দিন যে আল্লাহ তালা সহায়তা করেন কার দ্বারা জান্নাতি হয়ে এটা একেবারে হওয়া স্বাভাবিক এটা হাবি বলেই বলে যেমনটা হতে পারে এই জন্য খবর নেওয়া দরকার কি নিজের অবস্থাটা যে আমি কোন অবস্থায় আছি আমি শরীয়তের পুরা রেখার উপর আসি না নাই মানুষে এটাকে কি ভাবতেছে না ভাবতেছে এটার প্রতি খেয়াল না করা মানে উচিত শুধু আমি আল্লাহর জন্য করতেছি করতেছি করতেছি জন্য আমি শুধু এখন মানুষ আমাকে ভালো বললে তাও ভালো খারাপ বললে তাও আমার কোন কি নাই সমস্যা নেই বরং খারাপ বললে কি হবে যদি আমি সঠিক আল্লাহর রাস্তার উপর থাকি আর এরপরও মানুষে খারাপ বলে এই খারাপ বলাটার দ্বারাও আমার দরজার কি হবে বাড়বে গোলন্দ হবে তাই আমি সঠিক পথটা সেরে দেবো কেন মানুষের খারাপ বলার ভালো বলার কি না হবে কে জানে আল্লাহাক ভালো জানে আমি সঠিক পথ ছেড়ে দিয়া আমি বড় নিজেকে বড় ফুডাঙ্গি মারকার অবস্থার মধ্যে রাখলাম বিশাল বড় একটা কিছু বানায় রাখলাম আমার দ্বারা অনেক আমার দিকে আকৃষ্ট হলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে এটা করছি আমি কি তার নারী ভরি হাতের মধ্যে এইভাবে কি করতে থাকবে হাত দিয়া গুসাই টোকাইতে থাকবে জাহান নামের মধ্যে আর এটা সব সরাইয়া থাকবে জাহান্নামের জমিনের মধ্যে মানুষ পারাইবে পড়াইবে এইটা রে জমাইতে চেষ্টা করবে হে ফুলান তুমি না উমুক তুমি না আমাদেরকে এত হেদের কথা আমরা যেগুলি কি করতাম মানতাম যেগুলি দিয়ে আমরা উপকৃত হইতাম তোমার এই দুরবস্থা আমি এগুলি তোমাদেরকে বলতাম ঠিক হয়ে আমল করতাম না তোমাদেরকে বলতাম আমি ঠিকই বা কি করতাম না আমি নিজে আমল করতাম না দেখাই না আমলে এখন আমরা সঠিক পথটা ধরতে পারি না অনেকটা বাধা আমাদের জন্য এটা দেখবোনা তো কেউ ইসলামের বিজয় হবে তো কারো প্রতি আলহাম হয়েছে মাহাদি আল্লাহ আসলে যদি হয়েও থাকে এখন এটার জন্য নিজে মিটা সহি গাই সহি সহি জেহাদের পথে নিজের মিটাই দাওয়াই গাই সহি সম্পূর্ণ আল্লাহর জন্য গড়ে তুলছেন কার জন্য আল্লাহর জন্য এরা হয়ে গেছিলেন একেবারে আল্লাহর জন্যই আল্লাহর সাথে যে যতটুকু সম্পৃক্ত ছিল সাহাবাঈ তাকে নিজের জন্য ততটুকু আপন মনে করতেন আর যে যতটুকু আল্লাহ থেকে দূরে ছিল তাকে ততটুকু নিজের থেকে কি মনে করতেন দূরে মনে করতেন এখানে ভাই বাপ ধংস নিজের রুচি মেজাজ আত্মীয় নিজের স্বার্থ এইগুলি কোনো কিছু কি হয় নাই বাধা হয় নাই কোন কিছুই কি হয় নাই বাধা হয় নাই বা এইগুলিও তারা আকর্ষণ করে নাই এগুলি কি করে নাই আকর্ষণ করে নাই যে আমার চা চা যেহেতু মুসলমান আজি আমার ভাই যেহেতু তা সুতরাং এই দল আমি করি এইগুলি তাদের মধ্যে ছিল না শুধু কার জন্য ছিল তাও তাদের মধ্যে ছিল খালেস জন্য ছিল এটা এই জন্য দেখা গেছে আবু বদর যুদ্ধের মধ্যে তার পিতা জার্রাহ কে কি করে ফেলেছেন হত্যা করে ফেলেছেন বাপ হত্যা করে ফেলেছে ইসলামের স্বার্থে যদিও মাসাল এখন ভিন্ন কিন্তু তাদের কুরবানিটা কোন পর্যায়ে বদর কয়দিদের ব্যাপারে রসুল মাস সর করতেছেন উমর রাজা কি বলতেছেন যে এই কয়েদীদের মধ্যে আমাদের আমরা যারা মুসলমান আছি তাদের যে যতটুকু ঘনিষ্ঠ আত্মীয় সেই মুসলমানকে বলেন তার আত্মীয় হত্যা করে দিতে আমরা এখন দেখাবো ইসলামের প্রথম কয়েদি আমরা আল্লাহকে দেখাবো যে আমরা কি আত্মীয় স্বজনের জন্য দুর্বল না আমরা আল্লাহর জন্য নিবেদিত আমরা কি এটা আমরা আল্লাহকে দেখা দিতে চাই এই প্রথম সুযোগটাই আমাদেরকে এই সুযোগ আমরা মাইরা ফেলবো এদেরকে প্রস্তাব রাখছেন যে দেখাই দিব আমরা কার জন্য আল্লাহর জন্য আর কিছুর জন্য না আসলে কাজ যখন এই পর্যায়ে কি হয় সম্পন্ন হয় এই কাজটা কি হয়ে যায় এটা এত শক্তিশালী হয়ে যায় যে পুরা জমিন পৃথিবীতে আফগানের তালেবানদের জাহিরি আসবাব কি আছে বলেন টেকনোলজি আছে অস্ত্র আছে বুদ্ধি আছে শিক্ষা দীক্ষা আছে কি আছে কিছুই নেই কিন্তু তাদের এই ছুট্ট তৎপরতা এটা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এখন কোন জায়গায় এখন পৃথিবীর পুরোক্তি নিজেদের জীবনের শেষ দিকে জাহিরিভাবে আমরা দেখতেছি না তাদের কি পরিমান এখলাস এবং কি পরিমান কুরবানির বদলতে এই জিনিসটা জাগ্রত হয়েছে এদের মধ্যে যে মুজাহিদদেরকে আমরা বাহ্যিকভাবে দেখতেছি হয়তো মূল কুরবানিটা এরা দেয় নাই দিছে কারা আরো এমন কিছু ব্যক্তি যাদেরকে আমরা কি করি না জীবনে নাম শুনি নাই আল্লাহ না সে সম্পূর্ণের নাম বুঝে আসে নাই যাদের নাম জানি আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন এরা দোয়া করি কিন্তু হইতে পারে এমন কিছু কুরবানিওয়ালা ওখানে অতিবাহিত হয়েছে এমন কিছু এখলাসওয়ালা যাদের নাম সারা পৃথিবীর কেউ কি করে না জানে না তো ওই ধরনের কবুল যদি আল্লাহকে মধ্যে উঠাইব কে বুঝাছে আমার বংশধর একটা গৌরব করতে হবে না যে আমাদের উমুক দাদা কি করেছে বিজয়ের পতাকা কি করেছে উঠিয়াছে আমার ওই লক্ষ্যে কি করা চাই কাজ করা চাই আমাদের দৃষ্টিভঙ্গি কি এটা হবে তত কি হবে বেশি হবে দেখা যাবে যে কাজটা অল্প কিন্তু এটার তাসির কি হয়েছে বেশি হয়েছে আল্লাহ এটা ইমন মাহফির বানিয়ে দেবেন রজুল মিনুন তা সদা মিনহি লাম তা আলাম সীমা সদকা করেছে বাম হাতে স্তর গুলি উল্লেখ করা হয়েছে সবগুলি জাহিরি শক্তি না সবগুলি জাহিরি শক্তি আসলে মোমেনের যদি এই রুহানি শক্তি বাস্তবে এটা এসে যায় তাহলে ওই শক্তিগুলি এর মোকাবেলায় কি টিকবেন কিতালের হুকুমটা কার আল্লাহ এটা হইলো আল্লাহ আল্লাহটা হইলো কি রুহ আল্লাহ কি রু আর কি দেহ আচ্ছা শক্তি কোনটা বেশি রুহের না দেহের রুহের দেহ রূপ শূন্য অবস্থায় কি দেহ রূপ শূন্য অবস্থায় কি কোন কার্যকরিতা নেই এই জন্য দেহাদের কি হও কাজে অংশগ্রহণ করো এই কাজটা করো আপনি এটা করলেন মানে ছোট্ট একটা দেহ নিয়ে এটা যানওয়ালা একটা দেহ নিয়ে আপনি আগে বাড়তেছেন আর আমদিকা দেখতেছেন এটা মরা হাতি এটা কি মরা হাতি এই মরা হাতি এটা কতটুকু দৌড়ায়াতি একটু না একটু চলতে পারবে না ওরা ওখানে থাই কাপে ধীরে পস্তে পস্তে দেরি হবে এই পচতে যতদিন দেরি হয় এই শেষ পর্যন্ত আগে বাড়বে কোনটা এই ছোট বিড়াল এই ছোট ঘর আগে বেড়া যাবে যতই দেহটা অল্প হোক কারণ তার ভিতরে কি আছে রুহ আছে তার দেহটা যত বিশাল হোক তার ভিতরে কি নাই রুহ নাই আমেরিকা যে আসবাবগুলো গুলো ব্যবহার করতেছে ড্রোন ক্ষেপণাস্ত্র এটম এসবগুলি কি তার প্রযুক্তি সবগুলি কি রুহ সম্পন্ন না রুহ শূন্য এটা তো স্পষ্ট কথা রুহ শূন্য তার সব আস কি শুনল কারণ সে আল্লাহ হুকুম কি করছে না ব্যবহার করতেছে না আল্লাহর হুকুম থেকে আল্লাহ রাশিয়া যত বড় যত বিশাল অস্ত্রের গুদামের অধিকারী হোক এগুলি কি শূন্য রূপ শূন্য তো মুসলমানিটারে তো ভয় পাইতে পারে না মুসলমানিটারে কি পাইতে পারে না ভয় পাইতে পারে না যদি তার ভিতর আল্লাহর বুঝ থাইকা থাকে আল্লাহর হুকুমের উপর আমলের জজ্বা থা থাকে সেটা ভয় পাইতে পারেনা আমার কাছে রুহ আছে যদি হয় মুসলমান হুকুম যে তখন তালাশ করবে যে জেহাদের পথে গেলে তো মারি খাওয়ান লাগবো এমন কি করি ওরা মুর্দা ওই মুর্দাদের মতো আর একটা মুর্দা কি করি আমি তালাস করি তারপরে আরো কি সিস্টেম এর মুর্দা কি করে কারণ মুর্দার সাথে মোকাবেলা হবে সে একটা কি খুঁজে মুর্দা খোঁজে। সে এখন চেষ্টা করে যে আমার মুর্দারি তার মুখ লাশ এ লু সে বড় বানাইতে পারি এখন যদি তার মুদার মতো লাশে বড় না বানাইতে পারি আমি তো কি হইবো না জয়ী হইতে পারবো না এই জন্য আমার ভোটের সদস্য বেশি করে বানাই তৈবো ও বুট দিয়ে ফাঁস আমি ও ভুট দিয়ে কি ফাঁসই তৈজন্য আমার লুক বানাই তুই ভুটার বানাইতেইবো আজগুবিষয়ের কিছু নেব কিন্তু সে যদি কিসের উপর থাকতো আল্লাহর হুকুমের উপর থাকতো আছে আল্লাহর হুকুম না এখানেও ঠিক এই বিষয়টাই কথাটা এটাই এখানে আল্লাহর তা কি আল্লাহর শরীয়ত কি যে আল্লাহর শত্রুরা দুনিয়ার মধ্যে প্রভাব বিস্তার করে রেখেছে এদেরকে তোমরা কি করো প্রতিহত করো কিসের মাধ্যমে কেতালের মাধ্যমে এই কিতালটা যে করবে তার কাজের মধ্যে কি আছে আল্লাহর মানে হুকুম আছে তারা এটা কি জিন্দা তার উপকরণ যত অল্পই থাকুক না কেন তার সমর্থক যত কমই থাকুক না কেন কোরআন আল্লাহ বলছে তোমার সমর্থক সারা পৃথিবীতে একজন নাই তুমি একা আস তুমি একাই যাও গলে একা গেলে কি কারণ তুমি কার হুকুম পালন করতেছো আল্লাহর সম্পর্ক কার সাথে আছে আল্লাহর সাথে আছে যেখানে গিয়ে আসবাবের কমতি দেখা দিবে সেটা আল্লাহ তালা কি করবেন তার কুদ্রত দ্বারা পূরণ করবেন দ্দুর আসবাব অবলম্বন করা আমি ফরজ করে দিয়েছি সেটা আল্লাহর হুকুম সেটাও কি আসবাব সম্ভাবনার এটাও কি আল্লাহর হুকুম আছে আবার আল্লাহর হুকুম সারলো আবার আল্লাহর হুকুম কি করলো সারলো আবার আরেক মুর দিগির এখন আবার জিন্দা নাইছে কি হয়ে গেছে আবার আরেক মুর্দা লুয়া টানা টানি শুরু করে দিয়েছে আরেক মুরদাল যদুরাসবাব তার জন্য সম্ভব ছিল ওদ্দুর আসবাব সে গ্রহণ করলো আল্লাহর হুকুমের উপর সে উঠে আসলো সে তারিটা বাড়বে কি হবে না এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে সেই হুকুম ছাড়া এই ফলটা পাওয়ার জন্য যদি অন্য কোন কাজ করে সে যত সাথেই করুক সেটার পূর্ণতার গ্যারান্টি কার পক্ষ থেকে নেই আল্লাহর পক্ষ থেকে নাই। কারণ এই ফলটা পাওয়ার জন্য সেই কাজটা না সেই কাজটা আল্লাহ বলে নাই কিন্তু এই ফলটা পাওয়ার জন্য দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য যে তরিকাটা আল্লাহ স্পষ্ট ভাবে এটাকে সে যদি ধরে যত স্বল্প পরিসরেই ধরুক যত অল্প সংখ্যা নিয়েই ধরুক যত কম আসবাব নিয়েই ধরুক আল্লাহ তালা এটা কি দান করবেন পূর্ণতা দান করবেন কখন করবেন এটা কার ইচ্ছা পরবর্তীতে পূর্ণতা পাওয়ার পরে যে সব হবে সে সব আমি এখনই কি করবো আল্লাহ পেয়ে যা না পাবো না আমার সাহ্যের অতীতে সাহিত্যের অতিরিক্ত বাহিরের কোন কিছুর মুখাল্লাফ আমি আমি সাহ্যের বাইরে কোনো কিছু না আমার সাহায্যে বরং যতটুকু বেশি জাহিরি এই সুবিধা মুক্তভাবে কি করতে পারবে কেহ আল্লাহর জন্য কোরবানি হয়ে যাইতে পারবে সে আল্লাহর কাছে মর্যাদাটা কি পাবে তত বড় আকারে পাবে আবহাওয়া রাজা দাদা তোমার আছে আবু জন্য তোমার এক হাদিস আছে হাদিসের মধ্যে কালীতে একটা ঘটনা আছে একটা সহিস্তা আসমানের দিকে যাইতেছে আরেকজন আসমান থেকে কি হতেছে নামতেছে দুইজনের সাক্ষাৎছে তো একজন আরেকজন জিজ্ঞাসা করে যে কোথেকে আসছে আমি এক আশ্চর্য কাজ করে আসছি কি কাজ অমুক শহরের মধ্যে আল্লা আল্লাহাল আগ্রহ হয়েছে আর তার ঘরের মধ্যে এক বোতল জাইতুনের তেল আছে আল্লাপ আমাকে নির্দেশ দিতেন ওই তেলটা উল্টায় ফালাই দিত লোকটা আল্লাহাল কি করতে ফালাইয়া দিতে আমি ফালাইয়া দিয়ে তুমি করে দেখো আমি কি কাজ কুমুখানে মৃত্যুর সময় ঘনায় আসছে মারা যাবে সে এক প্রকারের মাছ খাওয়নের সে আগ্রহ প্রকাশ করছে আর সে যে এলাকায় বসবাস করে সেই এলাকার নদীতে ওই মাছ নাই আল্লাহ আমাকে বলছেন যে অপর দূরের নদীর থেকে একটা মাছ তারায় নিয়ে সে এলাকায় নিয়ে যাইতে ওখানে কোনো জেলের জালের মধ্যে ডারে কি করতে আটকায় দিতে যেন এই মাছ সে খাওয়ার ব্যবস্থা হয় এটা করতে গেছে আমার সে কি কাফের মানে কাফের মনোবাঞ্চনা আল্লাহ এখন আল্লাপের কাছে তারা রহস্য জানতে চাইছে আল্লাপাক পরে রহস্য তাদেরকে জানাই দিচ্ছেন জানায় দিচ্ছেন বলতে যে এই যে মুমেন তার যতগুলো গুনা ছিল সবগুলো কি হয়েছে মাফ হয়েছে একটা গুণা এখন রয়ে গেছে এই মুসিবত আল্লাপা করবেন জীবনের যতগুলো ভালো কাজ করছে সবগুলির বদলা আল্লাপা কি করছেন দিয়া দিচ্ছেন একটা ভালো কাজের বদলা এখন সে কি করে পায় নাই এই ভিতর আগে দিয়ে তার সেই ভালো কাজের বদলাটা দিয়া তার সম্পূর্ণ ভালো শেষ এখন আল্লাহর কাছে যাবে শুধু না গুলি নিয়ে এটা তো এলো কাললুগির ঘটনা হাদিসের মধ্যে এটা আসছে যে মোমেনের উপর যে পরিমাণ মুসিবত আসে সবগুলি মুসিবত তার জন্য কি হয় কাফফারা হয় হয়? কি মুমেনের উপর যা মুসিবত সব মুসিবত কি এটা আসছে যে মুমেনের কোন মুসিবত এমন হয় না যেটা তার গুণ কি হয় না কাফারা হয় তাহলে এই মুসিবত আসলে কি তার জন্য ক্ষতিকর না তার গুন কাফফারা। কারণ বুমেনের আল্লা তালা কি করতে থাকেন দুনিয়ার মধ্যে তার গুনার কারণে বিপদাবৎ দিতে থাকেন বিপদাবদ দিতে থাকেন বিপদাবৎ হইতে থাকে গুণা কি হইতে থাকে মা হইতে থাকে হইতে থাকে হইতে থাকে তারপরে এমন কিছু মুভমেন হয় যে তার সব গুণা আমা হয় না এখনো মৃত্যুর কষ্টটা বাড়ায় দেন কি বাড়ায় কি হয় না সবগুলি শেষ হয় নাই কবরের মধ্যে আজাব দেয় কবরের আজাব দেওয়ার পরে তার গুণাগুলি শেষ কিছু কিছু মুমেন্ট এখন হয় কবরের আজব গুণা শেষ হয়নি হাসরের মাঠে আজাবে থাকবে এরপরে তার গুণা শেষ হবে কোন মনেস্ত অবস্থা হবে এমন কি করার দেরি লাগবে ময়লাটা চেপে গেছে না বেশি পরিষ্কার করতে লাগবে দেরি লাগবে এই জন্য ফেলে তাকে কি করবে পরিষ্কার করবে যখন একেবারে সাফ হয়ে যাবে কোথায় পাঠিয়ে দেবে জান্নাতে পাঠায় আম্বিয়া লিম সাল্লা কি আসে বিবাদ আসে বলেছেন মর্যাদার উপযোগী কাজ গুলো যখন তার দ্বারা হইতে থাকে তখন তার উপর বিবাদ আসে না কখনো কখনো একটু অলসতা বা একটু জিমানি কি যায় আসা যায় জিমানি আসলে রাস্তা চালাটা কি হয় একটু কমে গেলো না গতিটা একটু কমে গেল না চূড়ান্ত গন্তব্যে পোষার জন্য রাস্তাটা কি করে দেনা বা সাহস কে দেন তো নবীদের মুসিবতের দ্বারা কিবারে আর সাধারণ মুসলমানের মুসিবতের দ্বারা কি কি হয় গুনামাফ হয় এটার আলামত কি যে আমার মুসিবতের দ্বারা মর্যাদা কষ্ট লাগবে কি লাগবে কষ্ট লাগবে কিন্তু সে সবর করে তো পাবে কিন্তু কি লাগবে কষ্ট হইতে থাকবে তার আর যার মুসিবতের দ্বারা তার কি হবে মর্যাদা বাড়বে মুসিবতের মধ্যে তার আনন্দ লাগবে কি লাগবে তার কাছে হারামিল হান তার পিঠে দিয়ে খঞ্জর ঢুকাইয়া দিচ্ছে কি করছে হারাম হারামিল হান সাহাবি কাফেররা তার পিঠে কি ঢুকাইছে হঞ্জোর ঢুকাইছে বুকে গেছে। তিনি কি বলতেছি আমি মরে গেলাম আমাকে ছুরি দিয়ে আগা খঞ্জোর দিয়ে কি রাখি মেরে ফেললো এই অনুভূতি নাই বরং আমার জীবনটা কি সফল হয়েছে আমি এটা বলতেছি কাবার রবের কথা বলতেছি তো আনন্দ প্রকাশ করেনি কেন আনন্দ প্রকাশ করছে কিবারে তার মর্যাদা পারে মর্যাদা যখন তার কষ্ট লাগে মানে এই দেহের কষ্ট আর ওই দিলের তৃপ্তি এই দুইটা যখন এক মুখোমুখি হয় তো কষ্ট এটা কি হয়ে যায় একেবারে নগণ্য হয়ে যায় এটা কোন খবরই থাকে না যে এক মিনিট তো পয়সা থাকা যায় না এখন যদি বলে যদি তুমি দু মিনিট পয়সা থাকতে পারো তাহলে দুশো কোটি টাকা পাবে আর যে পয়সা থাকতে পারে সেই পাবে কে না আমাদের পয়সা থাকতে এই পয়সা কি কষ্ট লাগবে না আনন্দ লাগবে আর যে পয়সা আর যারা এই সময়ের ভিতরে এই দুই মিনিট কষ্ট করতে পারছে তারা কি করবে বগল হবে যে আমরা পায়ে গেছি কি দুইশো কোটি টাকা কামাইতে কয়েক কোটি হচ্ছে সারা জীবন দিলেও পারবো না আর দুই মিনিট গেছে একটা তুলনা হয় না জানাতের নিয়ামত গুলোর সাথে দেহের এই কষ্ট গুলি এটার তুলনা হয় এই কষ্টের দ্বারা যদি সেই নিয়ামতের উপলব্ধিটা আসে তার কোনো কষ্ট হবে কি কষ্ট হবে না এইজন্য তালার পথে পথে সঠিক এই জন্য আল্লাহিবং এটা আরো উন্নত প্রকারের একটা নিয়ামক আমরা এখন বিষয়গুলি হইলো কি যে এই আমাদের কাছে কি হয় না মূল্য মূল্যের বিষয় হয় না মূল্যের বিষয় কোন কোনগুলো যেগুলির মধ্যে মানুষের কাছে কি আছে একটা তারা নিজেদেরকে শুধুই আল্লাহর জন্য নিঃশ্বাস করে দিবে শুধু কার জন্য আমি কোন পদ চাই না কোন মর্যাদা চাই না কোন নাম চাই না কোন ধরনের সফলতা জাহিরি আমি কি করি না চাই না দেখা যাবে যে উল যে পরিমান সেই পরিমাণ তার দ্বারা রঙ্গিন হবে যত বেশি পিসবে লাল কি হবে তত বার হবে পাথরের দ্বারা নিষ্পেষিত হর করে লালটা বের হয় তিলের তেলের কি করে তিলের কি করে চাপটা দিবে তার তেলটা আমি বিকশিত সম্ভব না চাপটা যত বেশি হবে বোমাটা কি হবে আরে তত শক্তিশালী ভাবে কি হবে বিস্ফোরিত হবে আমাদের জীবনটাও একটা বারুদ এটারও কি আছে একটা বিস্ফোরণ আছে সঠিক জায়গায় ভালোভাবে একটা কি দেয় বিস্ফোরণ আরে বারুদ আপনি লোহার ইয়ার ভিতরে কি খুলের ভিতরে কি করা হয়েছে বড় হয়েছে যদি একটু সামান্য থাকে বিস্ফোরণ হইলে এটা বেশি সর্ব কিন্তু একের পুরা নিশ্চিত থাকলে আর কবার খুব মজবুত থাকলে আর ভিতরে যখন বিস্ফোরণটা হবে আর কি পরিমাণ লাগবে ধাক্কাটা কঠিন পরিমাণ এই জন্য এখ্লাসটা যেই পরিমান কামড় দিয়ে ধরে রাখা যাবে সহি তরিকাটাও এখ্লাসটা সেই পরিমাণ তার বিস্ফোরণটা প্রচন্ড হয়ে যাবে কি হয়ে যাবে প্রচন্ড হয়ে যাবে আর এই আলো পুরা পৃথিবী দেখতে পাবে আমরা অপরিহার্য আল্লাহর হুকুমটাও জরুরি এখলাসটাও জরুরি যেই পরিমাণ এখলাসটা বেশি হবে সেই হুকুমের পর থাইকা সেই পরিমাণ বিস্ফোরণটা ভালো হবে এই সৎকার বিষয়টা তো এটা না এমনি দেখায় সৎকা দিল কি গুলা দেখা সৎকার দিলো কি গুনা কিন্তু সেখানে নিয়ে আসতেন তিনি যেই বিষয়টা যত বেশি সূক্ষ্ম হয় এটা শক্তিটা কি হয় তত বেশি হয় ওই মাটির তুলনায় পাহাড় এটা মাটির অংশ না আরে পাহাড় তো মাটিরই একটা অংশ পাথর এটার তুলনায় লোহা এটার অংশগুলো এর অনুগুলো আরো বেশি সূক্ষ্ম না পাহাড় তো পাথর তো গোলে না কিন্তু লোহা তো কি হয়ে যায় গলের পর্যন্ত যায় আর লোহার অনুর তুলনায় আগুনের অনুগুলো আরো বেশি সূক্ষ্ম না আরে লোহার অনুর তো একটা উজন আছে আগুনের অনুর তো কি নাই উজনই নাই আর আগুনের অনুর তুলনায় পানির অনুগুলো আরো সূক্ষ্ম পানির আগুনের মধ্যে তো চেহারা দেখা যায় না যা পানির মধ্যে কি হওয়া যায় চেহারা পর্যন্ত দেখা যায় এটাও বাধা দেওয়া রাখেনাও কি বেশি বাতাসের তুলনায় স্বাভাবিক জহারি আসবাব হিসাবে আর আমরা কি জানি না বেশি শক্তিশালী জানি না কিন্তু সৎ কাটা কিসের থেকে তার রুহ থেকে না কিস থেকে রুহ থেকে এটা একটা রুহের আমল না রুহের সুক্ষতা টা কি পরিমান রুহের সুক্ষতা টা কি এটাকে শুধু বোঝা যায় কিন্তু ওজন দিলে আর বাতাস তারা ওজন দিলে ওজনের ব্যসক ধরা পড়ে যে হ্যাঁ এখানে একটা কিছু আছে কিন্তু এটা এই ধরনের উপলব্ধিও কোনো ব্যবস্থা আছে জাহিরি ভাবে কিন্তু রুহটা আছে যে এটা তো বিশ্বাস জি মানুষের ভিতরে যে রুহ আছে বিশ্বাস না আছে তো এই যে এমন হবে না পাঁচশো মাইল হবে আরো যাই হোক কিন্তু রুহ কয়মাইল গতিতে দৌড়ে আরে কয় মাইল গতিতে এই মুহূর্তে চিন্তা করতেছেন চাঁদের পৃষ্ঠ এই মুহূর্তে চিন্তা করতেছেন মাটি কয় লাগছে আসতে যেতে আলোর গতি পারছে আরে আলোর চাঁদের পৃষ্ঠে এই জন্য রুহ এর থেকে যে বিষয়টা প্রকাশ পাবে এটা সত্যি কি হবে তত বেশি প্রকাশ পাবে নিজেই সূক্ষ্ম নিজেই কি সূক্ষ্ম সে বিকাশের কিনা মোহতাজ না এখানে পরিমাণ বাড়বে আলো আমলের ফোরাঙ্গিটা যত কম হবে আশা করা যায় এটার কদরটা আল্লাহর কাছে কি হবে বেশি হবে এরপরে আপনি নিজের ফোটার নাই আল্লাহ যদি কি করে ফুটায় সেটা তো আমার নিজের করার কিছু নাই নাই সেটা ভিন্ন বিষয় আমি এটার ইচ্ছা করতে পারব না করতে পারব না যে আমার দ্বারা এই জিনিসটা ভুল যে আমার দ্বারা বিশিহায় মানুষ হাজায়াত পাবে এইজন্য আমি বড় ফুডাঙ্গির জায়গার মধ্যে কি করি উপনীত হই এই জন্য আমি নিজের বিকাশ প্রকাশ করতেছি নিজের আমল এটা কি ভুল এটার দ্বারা সে নিজের ধ্বংস করতেছে ইমাম গাজালী রহমতাল বলছেন যে এই রয়েছে শৈতানের তার প্রতি সে আমলের মধ্যে উঠছিল তাকে নষ্ট করে দেওয়ার জন্য শয়তান এখানে বেড়া দিচ্ছে একটা এই বেড়ায় সে আর পার হয়ে যাচ্ছে কারণে সে নিজে ধ্বংস হয়ে গেছে মানুষ তারা হাজার পাইতেছে যায় দাবিদ ইমাম তখন সে যখন তার বিরুদ্ধে কেউ কিছু বলে তখন তার প্রতি সে ক্ষুব্ধ হওয়া যায় হ্যাঁ আমি একটা মর্যাদাপূর্ণ অবস্থায় ছিলাম আমার দ্বারা অনেকে হেদায়ত পেতেছিল আমার বিরুদ্ধে বলার দ্বারা এই বন্ধ হয়ে গেল গা তখন কি দে তুই চিকিৎসা দে ওই চিকিৎসা দেওয়ার সুবিধা দেয় তখন নিজের বড় বানানোর সুবিধা দেয় বড় বানাইলেই তো অনেক মানুষ আমার থেকে কি পাবে হায়াত পাবে ধোকা ধুকা বড় বানা হলো এই জন্য দেয়া এই জন্য শেষ হয়ে কোনো কোন সমস্যা আছে শরীয়তের তরিকায় থেকে নিজে শেষ হয়ে কোনো সমস্যা আছে বরং এটাই কাম হওয়া উচিত আর এইভাবে যদি কিছু মানুষও নিজেকে কি করতে পারে মানে গড়ে নিতে পারে উঠে আসতে পারে ইনশাআল্লাহ এই স্বল্প সংখ্যা বিনিময় আল্লাহ তালা সারা পৃথিবীটাকে এভাবে উজাগর করেন নাই এখনো কিছু স্বল্প সংখ্যক মানুষও যদি ওইভাবে সাথে আল্লাহর জন্য কোরবানি দেওয়া শহীদরিকায় কুরবানি দিতে পারে এই কুরবানি অনুযায়ী সে কি হবে বিকশিত হয়ে যাবে পরিমাণ পরিমান হবে সেই পরিমাণ রং বাইরা যাবে এটা মালিক আল্লাহ তাদেরকে শাস্তি দিব কার হাতে তোমার হাতে তুমি সিভাবে হাত বাড়াও কিতালের পথে হাত কি করো বাড়ো শাস্তি রেখে দিবে আল্লাহ আমার কাজ করে দিবেন ফাকুম তুই ইয়া ইয়াবসু বিহা করতেছে আল্লাহ এই ব্যক্তির হাতে কাফেরা কি দিবেন শাস্তি দিবেন এই হাতটা কার হাত আল্লাহ আল্লাহ আর মর্যাদার কি আছে দুনিয়ার কিচ্ছু পাইল না আল্লাহ তালা বলে দিল যে আমার হাতটা তার হাত তার হাতটা আমার হাত এর চেয়ে মর্যাদার আর কি আছে বলেন আছে কিছু আর কিছু লাগে এই একটা ঘোষণা এই তো যথেষ্ট তারপর আপনাদেরকে তোফিক দেন আর তার জহেরি বাতিনি তার নতিজ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া খেরাতে কি করেন মোহাম্মদ করেন